আলহামদুলিল্লাহদ্দিন আমরা সিয়াম পর্বের যে বিভিন্ন অধ্যায় আলোচনা করতেছিলাম আশা করি এটাই হবে আমাদের শেষ পর্ব এর আগে আমাদের বেশ কিছু পর্বে আলোচনা হয়েছে এতেকাফ নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল এর আগের পর্বে এতেকাফ অবস্থায় কোন কোন কাজগুলি করা যাবে আর কোনগুলি করা যাবে না সে নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল অপরিয়জনে মসজিদ থেকে বের হওয়া যাবে না যেহেতু এখানে আপনি নিজেকে আল্লাহর প্রমাণ করতে চেয়েছেন যে আমি আল্লাহ এই দশ দিনে আখেরাত জান্নাত ক্রয় করতে চাই সেক্ষেত্রে আবার দুনিয়ার কথা ভাবা তাহলে তো বোঝা যাবে যে নিয়তের মধ্যে কিছু গণ্ডগোল বুঝি রয়ে গেছে তেজনে বিশেষ পরিজন ছাড়া বের হওয়া যাবে না তবে আমরা বলছিলাম যে জামে মসজিদ হওয়া শর্ত না এ ব্যাপারে আমাদের কাছে সহি কোনো দলিল নেই আল্লাহ নবী আলিসাল্লাম থেকে এতেক আফজনে দশ দিনই হতে তা না মসজিদে গিয়ে তিন দিন দুই দিন করতে পারেন এক্ষেত্রে রোজাও শর্ত না একজন মানুষ অসুস্থ হয়ে গেল রমজান মাসের শেষ দশ দিনে এতে কাপ করতে পারছেন কিন্তু রোজা রাখতে পারছেন না বুড়ো হয়ে গেছে সে রোজা রাখ না রাখলেও পরে কাজা করবে অমিসকিন খাওয়াবে তেজন রোজাও শর্ত না তবে রমজান মাসে যাকে রোজা রাখা ফরজ রোজা রাখার জন্য যে শর্ত রয়েছে ছয়টা এটিপূর্বে আগে আমরা আলোচনা করছি ওই শর্ত যার জন্য প্রযোজ্য তাকে তো রমজান মাসে রোজা রাখতেই হবে রমজানের বাইরেও তো কেউ এতে কাপ করতে পারে এতে কাপের জন্যে তাহলে সিয়াম শর্ত না তবে রমজান মাসে এতে কাপ যখন করবেন রোজা তো রাখবেনই আর জামে মসজিদ হলে এই হবে যে অকিয়া মসজিদে যদি কেউ করে তখন জুমা মসজিদ পড়ার জন্য তাকে জামে মসজিদ পর্যন্ত যেতে হবে এই জন্য কেউ কেউ বলেছেন যে তাহলে তাকে আবার এই মসজিদ ছেড়ে আর মসজিদে যাওয়া আমার বলবো সেটাও তো এবার কাজে জামে মসজিদ শর্ত হওয়া বা রোজা শর্ত হওয়া এটা শর্ত আল্লাহ নবী আসাতামের বিশুদ্ধ কোন দলিল দ্বারা আমাদের কাছে প্রমাণিত নয় ওয়ান হাকা ইনকান فأرجله وكان لا يدخل البيت إلا لحاجه اذا كان معتكفا متفقن عليه ولفظ البخاري ما عائشه صدিকা আরবাওনা করেন যে আল্লাহর নবী আলাইহিস সালাম ইতিকাফ অবস্থায় মসজিদে নববীর সাথেই হলো মায়েশার ঘর আল্লাহর নবী আলাইহিস সালাম মসজিদে ইতিকাফে বসতেন যখন প্রয়োজন হতো সিথি করা দরকার হতো তখন ওই মাথাটা জানালার দিয়ে মায়েশার ঘরে প্রবেশ করিয়ে আল্লাহ নবীর মাথার চুলগুলি আঁচড়িয়ে দিতেন তাহলে কেতে কাফ অবস্থায় আচরিয়ে দেয় হা যা আল্লাহ নবী আহাতাম অপ্রিয় জনে বাড়িতে প্রবেশ করতেন না অর্থাৎ এতেকাফে বসা অবস্থায় যদি আপনার প্রয়োজনীয় পেশাব পায়খানা গোসল খাওয়া দাওয়া মসজিদেই সুব্যবস্থা না থাকে এই জন্যে প্রিয়জনই যদি বাড়িতে যায় আর সেটা বাড়ি থেকে পরিজন মিটিয়ে আসে খাওয়ার ব্যবস্থা বা গোসল বা ইত্যাদি তাহলে জাহেজ আছে মায়েশা বলছেন প্রিয়জন ছাড়া আল্লাহর নবী মসজিদ থেকে ঘরে আসতেন না এদার কারণে ফান যখন তিনি এতে কাপ করতেন এটি বুখারি মুসলিমের হাদে শব্দ বোখারির এ দ্বারা আমাদের কাছে প্রমাণিত হলো যে এতেকাপ অবস্থায় বাড়িতে যাওয়া প্রয়োজনে জাহেজ রয়েছে তবে ওখানে গিয়ে গল্প শুরু করবেন তা না প্রিয়জন সেরে আবার চলে আসবেন এইভাবে বাতহার চুল যেটা ASCII নাই স্ত্রীর কাছে সেটাও জায়েজ হয়েছে ওয়ান হাকালাত আস-সুন্নাত আলাল মুতাক্কিফ আল লা ইয়াউদা মরীদান ওয়ালা ইশহাদা جناজatan ওয়ালা ইয়ামুসসা ইমরাতান ওয়ালা ইউবাসিরুহা ওয়ালা ইখরুযু লিহাযা ইল্লা লিমা লা বুদ্দা লাহুম মিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন সুন্নাত হলো ইতিকাফ অবস্থায় যেন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে না দেখতে যেতে পারবে না কোন স্ত্রীকে স্পর্শ করবে না ওয়ালাইবাসেরোহা এবং তার সঙ্গে গায়ে ঘর্ষণ বা তার সঙ্গে কোনো মিলন করবে না আর প্রিয় ছাড়া মসজিদ থেকে বের হবে না বিশেষ প্রয়োজন বলতে পেশাব পায়খানা গোসল বা খাওয়া দাওয়া বা হয়তো এমন হয়ে গেল অসুস্থ হয়ে গেল ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন এমন যদি জরুরি যেটা না করলে না তাহলে সেটা করতে পারবে এছাড়া নর্মাল কোনো প্রয়োজনে বের হবে না উমর রাজি আল্লাহ আন্না রাজিন আর থেকে ফিরসের তিনি বলেন আর রোয়াকুম আরে তোমাদের স্বপ্ন তো আমিও দেখেছি শেষ সাত দিনের মধ্যেই লাইলাতুল কাদার রয়েছে কাদ তাওয়াত ফিরসিল আওয়ার তো তোমাদের স্বপ্ন আর আমার স্বপ্ন সে সাত দিনে लयातुल कदर तो मिले गोम क्यों जो लुल कदर तलाश करते हर फिसर जिन लदीस टी बुखारी मुस्लिम तब एखे आल्ला नबी अलीब यदीसि हलो लुल कदार स्वप्न देखे पे शाहबाद के खबर दीते गें खबर दीते गा थामाते गुले ग এগুলি সবগুলি আগে পরবর্তীর যেটা আমাদের শেষ হাদিস আসবে সেটা হলো যে আল্লাহ নবী আসাল্লাম বলেছেন যারা আলাইলাতুল কাদার পেতে চায় শেষ দশকে তালাশ যেন করে একটা হাদিস শেষ দশ দিনের জন্য তালাশ করে শেষ দশজনের কিন্তু একটা গুরুত্ব রয়েছে কারণ চাঁদ দেখা না দেখা নিয়েও কিন্তু একটা ব্যাপার হয়ে যায় দেখা যায় সৌদি আরবে যেদিন জোররাত আমাদের সেদিন বেজোর রাত আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে বা আমাদের যেদিন বেজোর রাত আর এক দেশে হয়তো জোররাত কারণ চাঁদ দেখানো হয়তো একটা হয় তাহলে কি আল্লাহরবুল আলমিন আমাদের এক এক এলাকার জন্য এক একটা বেজরাত্রিতে দিবেন নাকি একটা রাত্রিতেই হবে এক্ষেত্রে যদি দশ দিনে কেউ করে তাহলে কিন্তু পেয়ে যাবে চার দেখার ব্যাপারটা কম বেশ হলেও আর যদি আল্লাহরবুল আলমিন দয়া করে যার যার দেশের জন্যে আলাদা আলাদা কেউ বেজরাত্রি দেন তাহলে তোমরুল আলমিন দিতে পারেন সেটা তার ব্যাপার তবে কোরআনে যেটা বলছে লাইলাতুল কাদের একটা রাত্রি সেটা সেটা একই বছরে তো দুই তিনবার করে আসবে না এই জন্যে যদি দশ দিনই রাত্রিটা তালাস করে তাহলে সেক্ষেত্রে বলবো এই দশ দিনের তালাস করার হালিসটার এখনও কি রয়ে গেছে গুরুত্ব রয়ে গেছে অন্য হালিসে বলছেন যে বেজর রাত্রিগুলিতে তালাশ করো বেজর রাত্রিগুলোতে তালাশ করো তবে নিঃসন্দেহে বেজর রাত্রির আগে বলেছি কোনো একটা নির্দিষ্ট রাত্রিতে প্রতি বছরে হয় না বরং বেজর রাত্রিতেই হয় তবে এটা আবর্তন বিবর্তন হয় এক এক বছরে এক এক রাত্রি তবে সাতাশ রাত্রিতে বেশি হয় এটা অনেকের মানে দেখেছেন যারা বলেছেন সাহাবাহাম এটা প্রমাণিত হয় এর মানে প্রতি বছরের সেই তারিখে হয় না হাজি মুসলিমে বর্ণিতাউদ রাজফা মোহাবিয়া বিন আবি সুফিয়ান থেকে বর্ণিত রাজি আল্লাহ থেকে তিনি আল্লাহ নবী থেকে বর্ণনা করে বলেন লাইলাতুল কাদার হচ্ছে সাতাইশ তারিখের রাত্রি হাদিসটি আবুদাওয়া বর্ণনা করেছেন লাইলাতুল কাদারে কিছু আলামত রয়েছে সেই রাত্রিটা গরম হলে গরমকালে খুব গরম হবে না নর্মাল হবে প্রচন্ড শীতের সময় হলো ওলামারা বলছেন সেই রাত্রিটা খুব শীত হবে না হবে। রাত্রিটা ঝকঝকা হবে কেউ বলেছেন এই রাত্রি যেদিন পার হয়ে যাবে সকালবেলা সূর্যের যেটা আলো ক্ষীণ হবে এটা হাদিস দ্বারা সাব্যস্ত কোরআন নাজির হয়েছে লাইলাতুল কাদারে আর সেই রাত্রিটা ছিল সোমবার রাত্রি আর সেই রাত্রিটা ছিল একুশ বা তেইশ রাত্রি সবাই একমত কেউ তো বলে নাই তাহলে সঠিক মত হলো এক এক বছরে এক এক বেজর রাত্রিতে হয়ে থাকে চাঁদ দেখার কারণে আবার কম ব্যাপার থাকতে পারে এক্ষেত্রে শেষ দশ দিন আমরা যদি জাগি তাহলে এর এত বড় সুযোগ আমরা লাভ করতে আলা পারবোলাহা আলাউলা এই কিতাবের লেখক ইবন হাজি বলেন এই ব্যাপারে চল্লিশটা মত রয়েছে লাইলাতুল কাদার কবে এটা কি রমজানে না রমজানের বাইরে রমজানের শেষ দশ দিনে না আরো আগের দশ দিনগুলো হতে পারে এই নিয়ে চল্লিশটা মত বলছেন আমিহুল বাড়ি বোখারি শরীফের যে সারা বা ভাষ্য বা ব্যাখ্যা এখানে আমি এটাকে উল্লেখ করেছি এবং রহমতুল্লাহ আলাই বলেছেন এই রাত্রিটা বেজর রাত্রিতে হয় শেষ দশকে এক এক বছরে এক এক বেজর রাত্রিতে একই তারিখে প্রতি বৎসরে হয় এটা ঠিক না ওয়ানাই সত রাজি আল্লাহ তাক যদি আমি বুঝতে পারি আজকে লাইলাত সেই রাত্রিতে আমি কি বলবো খেয়াল করেন তারা এবার ব্যাপারে কত আগ্রহী ছিলেন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারপরও তাদের ওই রাত্রিটা থেকে মাহরুম হওয়াটাকে তারা পছন্দ করতেন না আল্লাহ নইকে বললেন যদি আমি বুঝতে পারি লাইল কাদার তাহলে কি করব আমি কি বলবো ওই রাত্রিতে আল্লাহ নী বললেন কালা কুলি ইন্নাকা আল্লাহন তহেবুল আফুয়াহু আন্নি তুমি বলবে আল্লাহ তোহেবুল আফুয়াহু আন্নি এর অর্থ হল হে আল্লাহ তুমি ক্ষমাশীল তোহেবুল আফওয়া আল্লাহ তুমি ক্ষমা করা পছন্দ করো ফাফু আফু অতএব আমাকে তুমি ক্ষমা করে দাও করো। আমার মাকে করো আমার স্ত্রী করো ছেলে মেয়ে করো দোয়া করেন এইভাবে দোয়া করতে থাকেন অনেক সময় এই শব্দগুলি অনেক সময় দেখেছি সাধারণ মানুষ মস্ত করতে কষ্ট হয় বাংলায় বলেন আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে বাকি অংশ পূর্ণ করার জন্যে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে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 कुरान भल भाव बुझवार जी की विषय ज्ञान रखा जरूरी জানতে hole দেখুন unmul quran ও islami adorsho proti robibar raat 8:30 taay ba punor samprochar sokal 6:00 taay bangladesh e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 मर सुन्ना पिछिल सरुपथे जान्न काफेला सरल पथे आसन गे शयान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 আসসালামু عليكم ورحمة الله ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিলতে লাগে আমরা আলোচনা করছিলাম লাইলাতুল কদরের নির্দিষ্ট কি দোয়া আছে আল্লাহুম্মা ইন্নাকা আফউউ তুহিব্বুল আফওয়া ফা'ফুআনি আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করা পছন্দ করো আমি তার প্রতি দয়া প্রতিবেন সে যা চাইবে তা দেবেন মহানব্বলমিনের কাছ থেকে সবচেয়ে তো আর বাকি কিছুই আর বাধা থাকবে না সব কিছুর পথ খুলে যাবে মোহান নবুল আলমিনের আর তিনি যখন আমার জন্য আমার পথ খুলে দেবেন তখন আর কোনো আমার সমস্যা দুনিয়ারও আখের আখেরাতের থাকবে না এই জন্য রাইলাতুল কাদার এবাদত সেটা नाम कुरत लदार जगह अनुष्ठान विभिन्न धरण कार्यक्रम कर नष्ट करना और रात जगब उत्तम কিন্তু যদি আপনি এতে কাফে বসেন সেটা তো মসজিদ হবে সেটা হবে আমাদের ইনসা আল্লাহনা করেছেন আলাই আবু সৈদ খুদ্ি রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম বলেছেন তিনটি মসজিদ ব্যতিরিকে কোথাও তোমরা সফর করতে পারবে না সবের উদ্দেশ্যে কেউ বিভিন্ন জায়গাতে যায় ওইখানে গেলে বেশি দেখি হবে ওইখানে গেলে বেশি সব হবে এরকম নিয়োগ করে কোথাও যাওয়া যাবে না তিনটি মসজিদ ব্যতরিকে এক নম্বরে মসজিদুল হারাম মসজিদুল হারাম কোথায় মক্কাই তামাঘরের চতুর্দিক দিয়ে যে মসজিদ এটা হল মসজিদুল হারাম কারণ এইখানে একক্ত অক্ট সাত আদায় করলে কত গুণ বেশি এক লক্ষ গুণ বেশি সব তাহলে এর সব নির্দিষ্ট কাজে আমি সবের জন্য বের হলাম সবের জায়গাতে যেতে হবে যেখানে সব না যেখানে সেখানে আপনি সব বাড়াই নেবেন অমুক বাড়াই নেবেন তুমুক বানাই নেবেন এটা সাব্যস্ত নয় অমসজিদ ইহা যা আমি রাসুদাল্লাহ সাল্লামের মসজিদ মসজিদ নাম কোথায় মতি নাই কারণ সেইখানে নামাজ পড়লে সই হাদিস দ্বারা সব্যস্ত এক হাজার গুণ বেশি নেকি হবে পঞ্চাশ হাজার বা দশ হাজারের হাদিস আল্লাহ নবী থেকে সাব্যস্ত নয় সেই হাদিস যেটা বিশুদ্ধ হাদিস এক বেশি নাকি হবে ওখানে বেশি হবে যেখানে বেশি আছে। সেখানে যেখানে নাই সেখানে যায় নেই ও মসজিদুল আকসা আর মসজিদুল আকসা হলো কোনটা ফিলিস্তিন যেটা এখন ইসরায়েল বা ইহুদিরা দখল করে রেখেছে আল্লাহ যেন সেই মসজিদকে আজাদ করেন মুসলমানদের হাতে যেন আল্লাহ দান করেন এই মসজিদ আকসাতে নামাজ আদায় করলে পাঁচশো গুণ বেশি নেকি হবে তিনটি মসজিদে সফর করা যায় এছাড়া নেকি বেশি পাওয়া যাবে পবিত্র স্থান মনে করে সফর করা কি যায় বরকতপূর্ণ স্থান না বরকতের মালিক কে আল্লাহ তল্লাদি বিহাদিল মোল্ক বরকতের মালিক আল্লাহ তিনি যার মধ্যে বরকত দিয়েছেন সেটাই বরকত নিজেরা কোথাও বরকত বানিয়ে নিব তাহলে কি আমিও বরকত দিতে পারি বা কোন বুজুর্গার সঙ্গে অন্যকে শরিক করাই মানে শিরিক মহাপিল্লা এই জন্যে বরকত কোথায় রয়েছে বাইতুল্লাতে বরকত কোথায় রয়েছে মসজিদুল নাউতে বরকত রয়েছে মসজিদুল আকসাতে বরকত রয়েছে জমজমের পানিতে যে পান করবে সেটাই তার বন্ধু বলছিলেন আমাদের ইন্দোনেশিয়াতে জমজম কূপ রয়েছে বলে কেমন কথা কয়েক ওখানে একটা কূপ রয়েছে সেখান থেকে মানুষ পানি উঠিয়ে পান করে জমজমের নিহতে বলে কেন বলে নিচ দিয়ে জমজম কূপের সঙ্গে তার কানেকশন রয়েছে কানেকশন কেমনে বুঝলো না আল্লাহ বলে ওদেরকে একটা হাতে তো নেই তাহলে জমজমের পানিতে বরকতের হাদিস আছে সঙ্গে বসে খেলে তাতে বরকত হয় সেটা হাদিসে আছে খেজুরে বরকতের কথা সাব্যস্ত আছে এইভাবে মধু এইভাবে জৈতুন जयत फल जय तेल बरकतर कथा विभिन्न जगह मान बरकत हासिले बरकत मालिक आल्लामी बरकतपूर्ण व्यक्ति जा जार मे जी हाथ रखत अवशिष्ट सबकतपूर्ण तहबाइकामी थुथु गए तो क्योंकि थुथुआ पीर सहेबर माखबें आल्लाबी उवशिष्ट पानी सहबाइक ने प्रतिजोगित कर नाई आपनी पी सहर पानी ने छुड़ा छुड़ी करब बरकत होतेज तबारक नाम आल्लाके अर्थ हलो सुग मान आल्लाहान अदिक बरकतपूर्ण तबारक नामो रखे मानसि তাবারক নাম এক জায়গায় ছিলাম আমি নীলফামারিতে তো দেখি আমার বন্ধুর চাচার নাম তাবারক তো ওনাকে ডাকি মোবারক তিনি একদিন রাগ করে বললেন যে আমাকে মোবারক নাম বলে ডাকেন কেন আমার নাম তো তাবারক আমি বললাম তাবারক আল্লাহ ছাড়া কাউকে রাখা যাবে না তাই কেমন কথা আমার বাবা তো আলেম ডেকে আমার নাম কাকি করে রেখেছে বলে হতে পারে কোনো আলেম ভুল করতে পারে আল্লাহ তার ভুল করবেন না আল্লাহ যে তাবারক কোরআনের বিভিন্ন জায়গায় তাবারক আল্লাহ বিয়াদমুল বরকতপন্ন একমাত্র আল্লাহ যাতে আল্লাহ বরকত দিয়েছেন যেটা ও ভাইস সেখানে দ্বারা আপনাদের হাজিস দ্বারা সাব্যস্ত না এখানে বরকত দিতে পারিতে পারে তাহলে সিরকের গুণা আর যদি না জেনে বলে তাহলে তা আল্লাহ করবেন আর যদি মনে করে এমনি বলে ফেলছে না জেনে তাহলে তো সেটা ভিন্ন কথা কিন্তু বরকত দিতে পারে হতে পারে আছে এমন নিয়ত করা মনে করা এটা শির্ক পর্যায়ের গুণা আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন এই জন্যে তাবারকের আলোচনা আজ আমাদের করার সময় নেই তারপরেও সংক্ষিপ্ত এই জন্যে বললাম যে যেখান সেখানে বরকত আমরা লাগিয়ে দিই যেখানে সেখানে যাকে তাকে আমরা বরকত মনে করি যেমন মনে করেন আমরা যখন হজ করতে আসি তখন মক্কামুদ্দিন আর কিছু কিনে নিয়ে গিয়ে তাবারক মনে করে আমরা খাইতে থাকি হ্যাঁ জমজরের পানি আপনি মোবারক বরকতপূর্ণ মনে করতে পারেন বা খেজুর আজুয়া মদিনার খেজুর মনে করতে পারেন কিন্তু এহেরামের কাপড় পরলেন আবার অনেক আছে এরামের কাপড় পরে ধুই আর নাই পরিবর্তন করা যাবে সেটাও নাই ময়লা টয়লা মাখাই টাকায় বাড়িতে নিয়ে গিয়ে ওই ময়লা কাপড় ধুয়ে সবাই মিলে পানি খাই বরকত মনে করে আবার অনেকে মনে করে মক্কা মদিনা থেকে কাফনের কাপড় নিয়ে গেলে এটা বরকতের কাপড় হবে আর এই জন্যে এটা দিয়ে দাফন কাফন করলে কবরে কিছুটা ফায়দা হবে কে আপনাকে বলেছে তো বরকত রয়েছে কোন হানিস দ্বারা পেলেন আবার অনেকে লম্বা হাজের হাজের পরবে আসবে আমাদের বিরাট কাপড় নিয়ে বুড়ো মানুষ নড়তে চড়তে পারে না তবু ওইটাকে পূজা কে কেজনে বেলা এটা কাফনের কাপড় বানাবে এই কই আল্লাহ নবী সাহাবায় কলাম কোন ইমাম তাদের হেরামের কাপড় দিয়ে কাফন করার তো কোনো সিস্টেম নেই আবার কেউ করে কি ওই কিছু কাপড় চুপড় মদি নাই বিভিন্ন জায়গাতে ঘুষে নেয় বারাসুলের কবরের ওই গিল গুলির মধ্যে ঘুষে নিয়ে ওইটাকে বরকত মনে করে গায়ের মধ্যে মাখেন আবার অনেকে মনে করে কি কাওয়া ঘরে গিয়ে গেলাফ ছুয়ে গায়ের মধ্যে মাখে মুখের মধ্যে মাখে কাবা ঘর ছুয়ে গেলাফ ছুঁয়ে গায়ের মধ্যে মাখে কেন বলে বরকত কে বলেছে আপনাকে বরকত আছে। কাওয়া ঘরের গেলাফ বরকতপূর্ণ কোনো হালিশে প্রমাণিত আছে মানুষ দেখা দেখি বরকত মনে করে কেউ আবার থেকে কেটে নেই এজন্য জন্য দেখবেন হজের সময় গিলাফটাকে অনেক উঁচু বাধা রাখে কি জন্য কারণ অনেকে বরকত মনে করে কেটে কেটে নিয়ে চলে যায় আল্লাহ নবী কাবা ঘর স্পর্শ করে বরকতের জন্যে বাতার গিলাফ এমন কোন প্রমাণ আমাদের কাছে নেই বরকতের মালিক যিনি মহানব্বুল আলমেন কোথায় কি বরকত আছে কিভাবে আছে সেটা তিনি তার নবীর মাধ্যমে যেটুকু আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনটি মসজিদ বরকতপূর্ণ সেখানে গেলে নেকি হবে এছাড়া আপনি কত জায়গায় মানুষ আজ সফর করে মদিনাও এসে সাত মসজিদ সতেরো মসজিদ উমুক পাহাড় তুমুক পাহাড় কত কিছু আমরা এগুলি জানিও না মদিনায় আমরা কত বছর থাকার পরেও মক্কাতে গিয়ে আরাফাতের ময়দানে গিয়ে আরাফাতের ময়দানের ইবাদত বাদ দিয়ে জাবালে রহমত কোথায় আছে ওই নিয়ে ব্যস্ত জাবালে রহমত বলে কোনো হাদিস করেন কোনো শব্দই নেই রহমতের পাহাড় বলে কোনো শব্দই নেই তারপরে ওইটাই হল আগে গিয়ে পৌঁছে কোথায় আছে ওই পাহাড় এই আমরা তালাস করি বরকত মনে করি অনেকে আবার মক্কামুদ্দিনার পাথর এটা ওটা নিয়ে গিয়ে বাড়িতে ধুয়ে টুয়ে খায় এই যে বরকত মনে করা এই জিনিসটা আমাদের কাছে অজানার কারণে ওইখানের কূপের পানি বরকত ওখানে সুতা বরকত ওখানের এটা বরকত আবার অনেক সময় দেখা যায় যে অনেক সময় হয়তো পানি কোনো আলম ওলামা রেখে দেয় তো সাধারণ মানুষ কয়েক আপনার বরকত পূর্ণ পানিটা আমি খেয়ে নি আলম খেলে বরকত হয়ে যায় বরকত দিতে পারেন তিনি আল্লাহর সঙ্গে আল্লাহ আমরা তৌহিদ এবং সির্কের ব্যাপারটাকে অত্যন্ত জরুরি জেনে নেওয়া আপনারা হয়তো আলোচনা শুনতেছেন তৌহিদের শেখ শহীদুল্লাহ খানের সন্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা শূন্য তেরালোকে আমরা জীবন গড়ব এটা আমাদের জন্য কল্যাণ হবে মঙ্গল হবে বাকি পর্বগুলি দেখার জন্যে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারকাত ইসলামের উপরে বিনসিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিনাম্মদার হুসেন হারুন হোসেনের উপস্থাপনায় अनन्न्य गुणावल इ माना दुनिया साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाइम